हाथ अर्थ हक्ति आल्ला आसमानी नेमे आसेंल्ला रहमत नेमे आसे आल्लामे सब ही आल्ला गुण के विकति স্বয়ং আবহানি করা হেমাহুল্লা তার আল তেখুল আকবর গ্রন্থ খুলে দেখেন শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লাম একদিনও আবহানি করা হেমা উল্লার গ্রন্থ খুলে পড়ে দেখেননি করে দেখেন আলফে খুল আকবর স্বয়ং আবু হানিফল আলফে আল্লাহর সেফাতের অর্থকে বিকৃতি করা এটা হতে পারে না স্বয়ং আবু হানিফ রাহেমা বলেছেন আর আপনি নাভিন নিচে হাত বেঁধে রাফুলে দায় না করে আসতে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি অথচ আবু হানিফুর রাহিম আল্লাহর বিন্দু মাত্র আপনার আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করেন না হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ হানা তালা আরো সে কেননা আবু হানিফ রাহে সব তারা আমি বলিনিম রাহে বলে গেছেন কিভাবে ফেরাউন তার মন্ত্রী হামানকে বললো একটা বিল্ডিং বানাও উঁচু বিল্ডিং এই মুসা বলে তারা আল্লাহ অতএব যারা বিশ্বাস করে না যারা বলে যে আল্লাহ রসুলা সর্বত্র বিরাজমান তারা ফেরাউনি আপিল বিশ্বাসী কে বলছেন ইবনুল কাইম রাহেমা হল্লাহ বলছেন রাসুল সাল্লাহ আলহ্লাম মেরাজের রাত্রিতে কোথায় গেছেন मेरा रत््रि तिरसूसम कोथाय गे सप्तमास मान गे তার থেকে বাইতুল মেসে করে প্রথম আসমানের দরজা খুলে তৃতীয় চতুর্থ সপ্তম তারপরে সিদ্দরুল মমতা জিব্রাহিল বললেন আমি আর সামনে এগোতে পারবো না আপনি যান তারপরে সরাসরি আল্লাহ সুহানার সাথে কথোপকথন পঞ্চাশ অক্ত কমাতে কমাতে পাঁচ অক্ট সালাতনি আল্লাহ রাসুল ফিরে আসলেন যারা বলে যে আল্লাহ সুহান বিরাজমান তাদেরকে আগে অল্লা সুহানা আরো সে সমুন্নত আর আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট আকিদা হিন্দুদের আকিদা আল্লাহ সুবহান আমাদেরকে আকিদা থেকে পরিত্রাণ দান করুক আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহ তালার নাম আল্লাহ সুবাহানহ তালার গুণাবলীর উপর সংক্ষিপ্ত আলোচনার শেষ আয়াত আল্লাহ সুহানা বলছেন গাছ গাছালি কে যদি কলমে পরিণত করে দেওয়া হয় আর পৃথিবীতে যত সাগর আছে আটলান্টিক মহাসাগর হোক প্রশান্ত মহাসাগর হোক পদ্মা মেঘনা আর সারা পৃথিবীর সকল গাছকে যদি কলমে পরিণত করে দেওয়া হয় অতপর এই কলমগুলো দিয়ে আর এই কালীগুলো দিয়ে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী লেখা হয় মা নাকিদাত আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী লেখে শেষ করা যাবে না যারা আল্লাহকে হৃদয় দিয়ে বিশ্বাস করে যারা যাদের অন্তরে তাগুতের কোন স্থান নাই কারও কোন স্থান নাই আল্লাহর স্থান ছাড়া তাদের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে জান্নাতে আল্লাহ সুহান দর্শন জান্নাতিরা আল্লাহর দর্শনে সকল নিয়ামত ভুলে যাবে কোনোচ্চ ডিগ্রিধারী পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে সবচেয়ে উন্নতমানের বাড়ি সবচেয়ে উন্নতমানের পাক যদি বানায় যদি হৃদয়ে কল্পনা করে তাহলে জান্নাত তার চেয়ে আরো মহান আরো উন্নত दृष्टिशक् मानूष जा भावे जा कल्पना जाननाथ जानना सकल न्याम सबकि जख आल्लास भाना तला के देखे আল্লাহ সুবাহানাহতার এই দর্শনের নিয়ামত হচ্ছে অসাধারণ অপরিসীম আমরা আজকে চরম দিয়ে আল্লাহকে দেখতে পারবো না কিন্তু হৃদয় দিয়ে আল্লাহকে অনুভব করতে পারি কিভাবে আল্লাহর নাম জানুন আল্লাহর শেফাত পড়ুন আল্লাহর গুণাবলী পড়ুন আল্লাহ কে তা জানুন আল্লাহর পরিচয় কি তা জানুন আল্লাহকে হৃদয় দিয়ে অনুভব করুন ইনশাল্লাহ কিয়ামতের মাঠে ইনশা আল্লাহ জাননাতে আল্লাহ সুবাহানাহতার দর্শনের মাধ্যমে এর বদলা পাবেন আল্লাহ সুবাহানহতালা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমি সম্মানিত উপস্থিতি ইমানের পরিচয়ের দ্বিতীয় অংশের আলোচনা ছিল ফেরেজ তাদেরকে নিয়ে ফেরেজ তাদেরকে নিয়ে সংক্ষিপ্ত করবো ইনশা আল্লাহ তারা নারীও নয় নয় এটা এক নম্বর নির্দেশ বাস্তবায়ন করতে জানে ফেরেজ তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তাই বাস্তবায়ন করে তারা আল্লাহর নির্দেশ অমান্য করতে জানে না সুরফ হাতের এক নম্বরে আয়তা আল্লাহ বলছেন ফেরেজ পাখা আছে পর আছে সাইি মুসলিমে রাসুল সাল্লু আলি সাল্লাম বলছেন তিমি আজ নেহা রাসুল সাল আলহিম জিবরা ইল কে ছয়শো কর ছয়শো ডানা ছয়শ পাখার সাথে দেখেছেন ফেরেজ পাখা আছে আর ফেরে আল্লাহর সকল নির্দেশ বাস্তবায়ন করে আল্লাহর ভয়ে এত ভীত এত ভীত ফেরেজ তারা আল্লাহর ভয়ে এত ভীত এত ভীত জেরাসুল সাল্ল আলিম আমরান যখন আল্লাহ আসমানে নির্দেশ জারি করেন কোন হুকুম জারি করেন ফেরেস্তারা ছাড়া কেউ আল্লাহর নির্দেশ শুনতে পায় না তখন এক ফেরস্তা আর এক জিজ্ঞেস করে মা দা কালারব্য আমাদের প্রতিপালক কি আদেশ দিলেন আমাদের প্রতিপালক কি নির্দেশ জারি করলেন এভাবে তারা একজন আর নিকটে শুনতে থাকে আল্লা ভয় এত ভীত ফেরেস্তার আল্লাহ ভয় এত ভীত যে তিরমিজির অবস্থায় আছে আসমানের প্রতি ইঞ্চি জায়গায় প্রতি বিঘত জায়গায় কোনো না কোন ফেরেস্তা হয় সিজদারত অবস্থায় আছে অথবা আল্লাহর দরবারে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে ফেরেস্তার আল্লাহর ভয় এত ভীত ফেরেস্তার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত তারা সিজদারত অবস্থাতে আছে মাথা উঠায় না যতক্ষণ না আল্লাহ সুবাহ নির্দেশ দিবেন মাথা উঠানোর জন্য তারা মাথা উঠাবে না শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত একদল কত ভয়ে ভীত যে শুধু একটা কাজের জন্য যে বাঁশিতে ফুল দিতে হবে এই একটা কাজের জন্য পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত একজন ফেরেস্তা স্টিল দুই কাল খাড়া করে দাঁড়িয়ে আছে আল্লা বলেন যে বাসিতে ফুঁক দাও তখন ফুঁক দিব স্টিল কান খাড়া করে সাজাক দাঁড়িয়ে আছে বাসিতে ফু দেওয়ার জন্য পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবৎ ফেরেস তারা আল্লাহর ভয়ে এত ভীত ফেরেস্তারা আল্লাহর ভয় এত ভীত যে তারাই তাদের এবাদত করার জন্য জায়গা আছে আল্লাহ সেই দিন ওই আমে সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে লাইন যারা প্রথম দিন প্রবেশ করেছে যেই সত্তর হাজার তারা আর দ্বিতীয় দিন প্রবেশ করার সুযোগ পায় না তাহলে আল্লাহর ফেরিস্তার সংখ্যা কত আল্লাহ আকবর अल्लाह सुबहन फेस्तर संख्या कतला कमल नाम कर लागू कांधे कथाय कबर आजबिस कबर आजबर शिक्षवयन लागे प्रत्येक क्या आल्ला फेस्ता बंटन कर दिए मजुलिश फेरस्ता आना रसुल আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে এই জন্য এই মুজলিশ আমরা কোরআন এবং হাদিসের আলোচনা করছি রাসুলের হাদিস অনুযায়ী এখানে হাজার হাজার ফেরিস্তা আছে যারা আমাদের সাথে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে এই আমাদের বিশ্বাস করতে হবে ভিত থাকেন হ্যাঁ আরো একটা কথা যে ওই বাইতুল মা আমুর কোথায় রাসুল সাল্লাম বলছেন কাবা যদি বাইতুল মা কে ফেলে দেওয়া হয় তাহলে কাবার উপরে এসে পড়বে সরাসরি কাবা বরাবর হচ্ছে বাইতুল মামুর फेस्तर मध्य सर्वश्रेष्ठ जरा बदर जुद्धे अंश ग्रहण कर फेरेस्तर के दिए मानस के सहाय करें तरह वास्तव नजर हदर जुद्ध